সুরা ফত রহমান রহমান রহীম আল্লাহ তা নামে Amen তারিফ আল্লাহতালে যিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা যিনি সীয় বাণীবাহক ফেরেস তাদের সৃষ্টিকর্তা যারা দু দুই তিন তিন ও চার চার পাখা বিশিষ্ট শক্তির প্রতীক তিনি চাইলে এ সৃষ্টির মাঝে তাদের ক্ষমতা আরো বাড়িয়ে দিতে পারেন অবশ্যই আল্লাহ আল্লাহতালা সব বিষয়ের উপর সর্বময় ক্ষমতার মালিক তিনি মানুষের জন্য কোনো অনুগ্রহের পথ খুলতে চাইলে কেউই তার পথ রোধকারী নেই আবার তিনি যা কিছু বন্ধ করে রাখেন তারপর তা কেউই তার জন্য কোন রায় পাঠাতে পারে না তিনি মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় خلق <علب> خالق وعي الله يرزقكم من السماء والأرض لا ومذبت رسل من قبلك وإلى الله ترجعنا الشيطان لكم معدود তোমাদের উপর আল্লাহ তালার নিয়ামত সমূহের কথা স্মরণ করো আল্লাহ তালা ছাড়া কি তোমাদের আর কোন স্রষ্টা আছে যে তোমাদের আসমান ও জমিন থেকে রেজেক্ট সরবরাহ করে তিনি ছাড়া তোমাদের আর নেই কোনও তোমরা কোথায় কোথায় ঠুকুর খাচ্ছ হিনবি যদি এরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তাহলে উদ্বিগ্ন হই না কেননা তোমার আগেও নবীদের এভাবে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছিল আর সবকিছু তো আল্লাহ তালার কাছেই প্রত্যাবর্তিত হবে হে মানুষ আখেরাত সম্পর্কিত আল্লাহ তালার ওয়াদা অবশ্যই সত্য সুতরাং দুনিয়ার এ জীবন যারা তোমাদের কোন দিনই প্রতারিত করতে না পারে কোনো প্রতারক যেন তোমাদের আল্লাহ তালা সম্পর্কে কখনো ধোকায় ফেলতে না পারে সে বিষয়ে বিশেষ সতর্ক থাকবে শয়তান হচ্ছে তোমাদের শত্রু অতএব তোমরা তাকে শত্রু হিসেবেই গ্রহণ কর সে তার দলবলদের এজন্যই আহ্বান করে যেন তারা তার আনুগত্য করে জাহান নামের বাসিন্দা হয়ে যেতে পারে जरा आल्ला अस्वीकार कर तरज एक कठिन शस्ति रहीदी के जरा ऊपर ईमान आने वाल क्या कर मालिक क्षमा महान प्रतिदान रही खराब कर्मकांड चोर सामने शोभन रखा से उत्तम क्या हिसाब देखते आल्ला जाके चान गुमरा करें जाके चान ताके हिदायत दान करबी तरह आक्षेप करते गुमार जीवन जान विनष्ट तुम्हें धैर्य धारण करो क्यों ओरा जाला भलो আল্লাহ তালাই সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য বায়ু প্রেরণ করেন অতপর তা মেঘমালাকে উড়িয়ে নিয়ে যায় পরে তা আমি এক নির্জীব ভূখণ্ডের দিকে নিয়ে যাই এরপর এক পর্যায়ে তা দিয়ে জমিনকে তার নির্জীব হওয়ার পর পুনরায় আমি জীবন্ত করে তুলি ঠিক এভাবেই একদিন মানুষেরও পুনরুত্থান হবে যদি কেউ মান মর্যাদা কামনা করে তার জানা উচিত যাবতীয় মান মর্যাদা একমাত্র বাক্যই কাজই তা উচ্চাসনে যারা সত্যের বিরুদ্ধে নানা ধরনের মন্দ কাজের ফন্দি আটে তাদের জন্য রয়েছে কঠোর আজাম তাদের সব চক্রান্ত চূড়ান্ত ব্যর্থ হবে আল্লাহ তালাই তোমাদের মাটি থেকে পয়দা করেছেন অতঃপর এক বিন্দু শুক্র থেকে তিনি জীবনের সূত্রপাত ঘটিয়েছেন এরপর তিনি নরনারীর বানিয়েছেন। এখানে কোনো নারী গর্ভবতী হয় না এবং সে কোনো সন্তান করে না। যার কাছে পূর্বান্নি মজুদ থাকে না আবার কারো বয়স একটু বাড়ানো হয় না এবং একটু কমানোও হয় না যা কোন গ্রন্থে সংরক্ষিত নেই নিঃসন্দেহে এটা আল্লাহ আল্লাহতালার জন্য নিতান্ত সহজ ব্যাপার পানির সমুদ্র এক সমান নয় একটির পানি সুমিষ্ট ও ও সুপেও। অন্যটি হচ্ছে তোমরা এর প্রত্যেকটি থেকেই মাছ শিকার করে তার তাজা গোস্ত আহার করো এবং মুক্তার অলঙ্কার তোমরা আরো দেখতে পাও কিভাবে সেখানে জলযানসমূহ পানি চিড়ে চলাচল করে যাতে করে তোমরা আল্লাহ দেয়া রেজেক্ট অনুসন্ধান করতে পারো এবং যাতে করে তার প্রতি তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো ليلَ فيه <تصفيق> ذلكم الله ربكم له الملك والذين تجعون रे दिन भेतर और दिन के रे भेतर प्रवेश करान सूर्य और चंद्र के नियंत्रित करें सबाई এক কাল পর্যন্ত আবর্তন করবে আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের সবার মালিক সার্বভৌমত্ব তার জন্য তাকে বাদ দিয়ে তোমরা অন্য মাবুতকে ডাকো তারা তো তুচ্ছ একটি খেজুরের আটির বাইরে ঝিল্ডিটির মালিকও নয় যদি তোমরা তাদের ডাকো প্রথমত তারা তো শুনবেই না যদি তারা তা শোনেও তবে তারা তোমাদের ডাকে কোনো উত্তর দেবে না উপরন্তু কিয়ামতের দিন তারা নিজেরাই তোমাদের এ সেরেকের ঘটনা অস্বীকার করবে এ সম্পর্কে একমাত্র সুবিজ্ঞ আল্লাহ তালা ছাড়া অন্য কেউই তোমাকে কিছু অবহিত করতে পারবে না and uh -huh. लारोटे कठिन नयमत दिन क्यों कारो गुना बोझा बुबना गुणाहर बोझा भारी हम সে যদি অন্য কাউকে তা বইবার জন্য ডাকে তাহলে তার কাছ থেকে বিন্দু মাত্র তা সরানো হবে না যাকে সে ডাকলো সে তার আত্মীয় হলেও নয় হে নবী তুমি তো কেবল সে লোকদেরই জাহান্নাম থেকে সাবধান করতে পারো যারা না দেখেই তাদের মালিককে ভয় করে উপরন্তু যারা নামাজ প্রতিষ্ঠা করে কেউ নিজের পরিশুদ্ধি সাধন করতে চাইলে সেটা করবে সম্পূর্ণ তার নিজস্ব কল্যাণের জন্য চূড়ান্ত প্রত্যাবর্তন তো আল্লাহতালার দিকেই হবে একজন চক্ষুষ্মান ব্যক্তি ও একজন অন্ধ ব্যক্তি কখনো সমান হতে পারে না না কখনো আধার ও আলো সমান হতে পারে ছায়া এবং রোদও তো সমান নয় একইভাবে একজন জীবিত মানুষ এবং একজন মৃত মানুষও সমান নয় আল্লাহ আল্লাহতালা যাকে ইচ্ছা তাকে ভালো কথা শোনান তুমি কখনো এমন মানুষদের কিছু শোনাতে পারবে না যারা কবরের অধিবাসী হওয়ার মতো ভান করে আসলে তুমি তো জাহান নামের একজন সতর্ককারী বই আর কিছুই নাও অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ একজন সুসংবাদ দাতা ও জাহান নামের সতর্ককারী রূপেই পাঠিয়েছি কখনো কোনো এমন ছিল না, যার জন্য তুমি উৎকণ্ঠিত হো না এদের আগের লোকেরাও নবীদের মিথ্যা প্রতিপন্ন করেছিল যদিও তাদের নবীরা তাদের কাছে নবতের দীপ্তিমান গ্রন্থ নিয়ে এসেছিল অতপর যারা নবীদের অস্বীকার করেছে আমি তাদের কঠোরভাবে পাকড়াও করেছি কত ভয়ঙ্কর ছিল আমার আজাম ومن الغباء এই বিষয়টি কখনো চিন্তা করো না আল্লাহলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন অতপর উদ্গত করি পাহাড় সমূহ এর রঙ আবার বিচিত্র রকমের কোনটা সাদাও নয় লালও নয় বরং একইভাবে মানুষ জমিনের উপর বিচরণশীল জীবজন্তু এবং পশু সমূহও রয়েছে নানা রঙের আল্লাহতলা तर से लोकर जारा सृष्टि नैपुण्य सम्पर् भलो आल्ला महा परमशाली क्षमताशील منهم <تصفيق> ظالمين যারা আল্লাহ তালার কিতাব পাঠ করে নামাজ প্রতিষ্ঠা করে আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে যারা আমারই উদ্দেশ্যে গোপনে কিংবা প্রকাশ্যে দান করে মূলত তারা এমন এক ব্যবসায় নিয়োজিত আছে যা কোন দিন তাদের জন্য লোকসান বয়ে আনবে না কেননা আল্লাহ তালা তাদের কাজের পুরোপুরি বিনিময় দান করবেন নিজ অনুগ্রহে তিনি তাদের পাওনা আরও বাড়িয়ে দেবেন অবশ্যই তিনি ক্ষমাশীল গুণগ্রাহী হে নবীর যে কেতাব আমি তোমার উপর ওহি করে পাঠিয়েছি তাই একমাত্র সত্য এর আগের যেসব কেতাব রয়েছে এ কেতাব তার সমর্থনকারী অবশ্যই আল্লাহ আল্লাহতালা তার বান্দাদের ভালো করেই জানেন এবং তাদের ভালো করেই তিনি দেখেন অতপর আমি আমার বান্দাদের মাঝে তাদের সে কেতাবের উত্তরাধিকারী বানিয়েছি আমি যাদের এই কাজের জন্য বাছাই করে নিয়েছি তারপর তাদের কিছু লোক নিজেই নিজের উপর জালেম হয়ে বসল তাদের মধ্যে কিছু মধ্যমপন্থীও ছিল তাদের মাঝে আবার এমন কিছু লোক ছিল যারা আল্লাহর মেহের বাড়িতে কাজে ছিল অগ্রগামী আসলে এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ ok هم يفطرقون فيها সেদিন তারা এক চিরস্থায়ী জানাতে প্রবেশ করবে যেখানে তাদের সোনায় বাঁধানো খুচিত হবে সেখানে তাদের পোশাক হবে সেদিন তারা বলবে শুকর তিনি আমাদের থেকে যাবতীয় দুঃখ কষ্ট দূরীভূত করে দিয়েছেন অবশ্যই আমাদের মালিক ক্ষমাশীল গুণগ্রাহী যিনি তার একান্ত অনুগ্রহ দিয়ে আমাদের এত সুন্দর নিবাসের ব্যবস্থা করে দিয়েছেন যেখানে আমাদের কোন রকম কষ্ট স্পর্শ করবে না স্পর্শ করবে না আমাদের কোন রকম ক্লান্তি ও অবসাদ অপরদিকে যারা দুনিয়ায় আল্লাহ আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহাঙ্গাবের আগুন তখন তারা মরে যাবে তাদের প্রতি এমন আদেশ আদেশও কার্যকর হবে না তাছাড়া তাদের আজাবও কোন রকম লঘু করা হবে না আমি প্রতিটি অকৃতজ্ঞ ব্যক্তিকে এভাবেই শাস্তি দিয়ে থাকি আজাবের কষ্টে তারা সেখানে আত্মনাট করে বলবে হে আমাদের মালিক তুমি আজ আমাদের আজাব থেকে বের করে দাও আমরা ভালো কাজ করব আগে যা কিছু করতাম তার করব না আল্লাহ হতে পারত না তাছাড়া তোমাদের কাছে তো সতর্ককারী রবিও এসেছিল সুতরাং এখন তোমরা আজাবের মজা উপভোগ করো মূলত জালেমদের সেখানে কোনই সাহায্যকারী নেই هو الذي جعلكم خاذبا দেহে আল্লাহ তালা আসমানের যাবতীয় আছে প্রতিনিধি বানিয়েছেন এখন কোনো ব্যক্তি কুফরি করবে তা কুফরি ও কুফরির ফলাফল তা নিজের উপরই করবে কাফেরদের জন্য এই কুফরি কেবল তাদের প্রতি তাদের মালিকের ক্রোধি বৃদ্ধি করে তদুপরি কাফিরদের এ কুফরি তাদের নিজেদের বিনাশ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না হে নবী তুমি এদের বলো তোমরা সেসব শরীরদের কথা ভেবে দেখেছ কি যাদের তোমরা আল্লাহর বদলে ডাকো আমাকে দেখাও তো তারা এ জমিনের কিছু সৃষ্টি করেছে কি না কিংবা আকাশমণ্ডল সৃষ্টির পরিকল্পনার মাঝে তাদের কোন অংশ আছে কি না না আমি তাদের কোন কেতাব দান করেছি যে এজন্যে তার থেকে কোনো দলিল প্রমাণের উপর তারা নির্ভর করতে পারে বরং এরা হচ্ছে সালেম इना अपर के प्रतारणामूलकश्रुति दिए थके গীত ধরি সির গীত বুঝু তালে আসমান শুম হ জমিনকে স্থির করে ধরে রেখেছেন যাতে করে ওরা স্ব কক্ষ পথ থেকে বিচ্যুত না হতে পারে যদি কখনো ওরা হয়েই তাহলে তুমি আল্লাহ যে এদের উভয়কে কোন স্থির করতে পারবে অবশ্যই তিনি মহাসহনশীল ক্ষমাপরায়ণ এরাই একসময় সুরও কসম করে বলতো। যদি তাদের কাছে আল্লাহ তালার কাছ থেকে কোনো সতর্ককারী নবী আসে তাহলে তারা অন্য সকল জাতি অপেক্ষা তার প্রতি আল্লাহর জমিনে এদের অহংকার প্রকাশ ও তাতে কুটিল ষড়যন্ত্র কুটিল ষড়যন্ত্র জাল অবশ্য ষড়যন্ত্রকারী ছাড়া অন্য কাউকে স্পর্শ করে না তবে তারা অতীতে ষড়যন্ত্রকারীদের সাথে যা কিছু ঘটেছে এখনো कैमधर किसान प्रतीक्षा करो आल्लर विधानन देखे कम ए बारे आल्लर विधान नड़ाचड़ा अवस्था देखते पा وما كان জমিনে পরিভ্রমণ করেনি তারা কি তাদের আগের বিদ্রোহী লোকদের পরিণাম দেখেনি তাহ ছিল আসমান সমূহ ও জমিনের কোন কিছুই তাকে ব্যর্থ করে দিতে পারল না অবশ্যই তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান আল্লাহ তারা মানুষকে তার বিদ্রোহমূলক আচরণের জন্য পাকড়া করতে চাইলে ভূপৃষ্ঠের কোন একটি জীব জন্তুকেও তিনি রেহাই দিতেন না কিন্তু তিনি তাদের একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন অতপর একদিন যখন তাদের নির্দিষ্ট সময় আসবে তখন তিনি তাদের পাকড়াও করবেন আল্লাহতালা অবশ্যই তার বাংলাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন